মানবতার সমাধান আমরা আমল সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম যার বিনিময় জান্নাত যা দ্বারা আল্লাহ তাল্লাহকে সন্তুষ্ট করা যায় তার একটি গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করছিলাম কোরআন তেলাওয়াতের ফজিলত আমরা যদি কোরআন তেলাওয়াত করি তাহলে এর বিনিময় কি আমরা এর কি মর্যাদা পাব। আনাস রাজিয়াল বলেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন বিচারের মাঠে আল্লাহ তালা যে ব্যক্তি কোরআন মজিদ তেলাওয়াত করেছে পড়েছে তাকে বলবে যে এই ব্যক্তি শোনো তুমি দুনিয়াতে কোরআন মজিদ পড়ছিলে এখন তুমি পড়ো আর একটার পর একটা জান্নাতের যে স্তর রয়েছে তুমি এই স্তরের দিকে উপরে উঠতে থাকো যেইভাবে তুমি তার তিল সহকারে সুন্দর উচ্চারণ করে পড়ছিলে সেভাবে পড়ো আর তুমি এই জান্নাতের উপরের দিকে যেতে থাকো তোমার শেষ আয়াত হবে জান্নাতের ওই শেষ স্তর তুমি যেখানে গিয়ে পড়তে পড়তে থেমে যাওয়া সেটা হবে তোমার জান্নাতের মান আলহামদুলিল্লাহ আমরা যদি আমরা আর জান্নাতের উপর দিকে যেতে থাকব। শেষ আয়াত হবে আমাদের জান্নাতের স্তরের ওই স্তর আল্লাহ তুমি আমাদের এটা কবুল করো ওসাই হোসায় রাজিয়ালেন যে আমি একদা রাতে সুরা পড়ছিলাম। আর আমার পাশে একটা আমার ঘোড়া বাধা ছিল আমার পাশে আমার ছেলে এহিয়ে শুয়েছিল আমি পড়তে আছি পড়তে আছি হঠাৎ একেবারে চতুর্দিক ছেয়ে গেল এই দিকে এমনভাবে ছেয়ে গেল ছেয়ে যাওয়াটা ঘনাতে লাগলো ওয়েন ফিররুল হেমার ও ফিরোয়া হেসান যখনই ওই চতুর্দিক থেকে ছে যাওয়া বিষয়টি আরও ঘনিয়ে গেল কাছে এসে গেল তখন আমার ঘোড়া লাফালাফি করতে লাগলো এতে আমি থেমে গেলাম আমি আবার পড়লাম আবার এই দৃশ্য আমি আবার পড়লাম আমি আবার এই দৃশ্য দেখলাম আমার একটা আশঙ্কা হলো যে হয়তো বা কখনও ঘোড়া তার এই দড়িটাকে ছিড়ে ফেলে আমার বাচ্চার উপরে উঠে যেতে পারে আমার বাচ্চার কোনো ক্ষতির আশঙ্কা হতে পারে এই জন্য আমি কোরআন তেলাও বন্ধ করে বাইরে বের হলাম দেখলাম যে একেবারে আকাশ ভর্তি হয়ে মেঘের মতো হয়ে ঘেরে আছে সকালবেলাতে ওসায়দ ইবনে হোজায়ের আল্লাহ নবীর কাছে এই ঘটনাটা পেশ করলেন তা আল্লাহ নবী বললেন ওসায়দ এটা হচ্ছে ফেরেস্তা তোমার এই কণ্ঠ শুনে ফেরেস্তারা এসেছিলেন এই এবং মেঘের মত অন্যদি তুমি যদি পড়তেই থাকতে তো ফেরেস্তাগন সকাল করে দিতা ওয়ারামিনুম মানুষ দেখে নিত তারা মানুষ থেকে লুকাতে পারতো না সুহান আল্লাহ আল্লাহর নবী বললেন তুমি যদি কোরআন মাজিদ পড়তেই থাকতে তাহলে ফেরেজ যেতে পারতো না তোমার কণ্ঠ শুনতেই থাকতো সকাল হয়ে যেত জনগণ দেখে নিত যে ফেরেস্তা আকাশ থেকে নেমে এসেছেন কোরআনতলা শোনার জন্য আবহরায় বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যদি প্রথম দশটি আয়াত পড়ে মুখস্ত করে নেয় দাজ্জালের জালের ফেতনা থেকে রক্ষা করা হবে যেই দাঁত জালের ফেতনার ব্যাপারে আল্লাহ নবী যখন তখন পরিত্রাণ চাইতেন তিনি যেসব বিপদ থেকে বাঁচতে চাইতেন সময় তার একটি বিপদ হচ্ছে তিনি বলতেন রক্ষা করো যখনই তিনি সলাত আদায় করার সময় সালাম ফিরতেন সালাম ফিরার পূর্বে তিনি বলতেন আল্লাহ আজাবে জাহান্নাম আজাবিল কবর নবী বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত পড়বে সেই ব্যক্তি দাজ্জালের জালের ফেতনা থেকে বেঁচে যাবে আনাস বলেন আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ইশুরা কাহাফের প্রথম তিনটি আয়াত পড়বে নিয়মিত পড়বে আল্লাহ আল্লাহতালা তাকে দাজ্জালের জালের ফেতনা থেকে রক্ষা করবেন অন্য এক বর্ণনা এসেছে কেউ যদি ঈশ্বরা কাহা পড়ে এক জুমায়। তাহলে আর এক পর্যন্ত তার জীবনটা আলোকিত হয়ে থাকবে আরেক আরেকঝুমা পর্যন্ত সে একটা কল্যাণের মধ্যে থাকবে এই হিসাবে আমরা দাজ্জালের জালের ফেতনা থেকে বাঁচার আশায় প্রথম করতে এবং আমরা হই তাহলেও আল্লাহ বলেন বলেছেন আচ্ছা তোমাদের কোন ব্যক্তি কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে কি অপারগ সকালে বা বিকালে যে কোনো সময়ে তোমাদের কোন ব্যক্তি তিন ভাগের অক্ষম। তো এর বললেন। কিভাবে মানুষ কোরআনের তিন ভাগের এক ভাগ পড়বে তাদের পড়ার পদ্ধতি কি হতে পারে কোরআন তো তিরিশ পারা বিশাল ব্যাপার আল্লাহ রসুল বললেন যে কুরু কুলহল্লাহ আহাদ তা দিল ষোলো সাল কোরআনে কোরআনের তিন ভাগের এক ভাগ সম্মানিত দর্শক মন্ডলী কোথাও যাচ্ছি বসে আছি আউজুবিল্লা বিসমিল্লা বলে সুরাই এখলাস তিনবার পড়ব। যদি তিনবার পড়ি তাহলে কোরআন মাজিদ একবার পড়লে যে নেকি হবে সে নেকি হয়ে গেল রাস্তায় চলছি বাড়িতে ঢুকছি মসজিদে যাচ্ছি মসজিদে বসে আছি যে কোনো স্থানে যে কোনো সময়ে যদি আমরা সুরাই এ খাস তিনবার পড়ি তাহলে একবার কোরআন মাসিদ পড়ার সময় যাবে। আর যদি সুরাই একবার পড়ি তাহলে ভাগের পড়লে যত নাকি হবে তত নেকি হবে আয়েসার জিয়া তাল আনহা বলেন যে একজন ব্যক্তিকে একটা সৈন্য দলের দায়িত্বশীল করা হয়েছিল আমির নিযুক্ত করা হয়েছিল সেই আমির সফরে গিয়ে যতবার সলাতে এমামতি করেছে ততবারই কেন করেন আমরা এটা তখন ওই ব্যক্তি বলেছে শুনো আমি সুরা এখলাস কেরাতের শেষে পড়বো যদি তোমরা আমাকে আমির হিসাবে গ্রহণ করো করো নইলে তোমরা আমাকে ত্যাগ করতে বড়। তার মনোবল দেখুন তারা যখন সফর থেকে ফিরে আসলো বোকারি মুসলিমের হাদিস তো তারা রাসুলের কাছে একটা অভিযোগ পেশ করলো আল্লাহ রাসুল আপনি আমাদেরকে যাকে আমির হিসেবে নির্বাচন করে দিয়েছেন আমাদের ব্যাপারে যাকে আপনি আমির নিয়োগ করেছেন সেই ব্যক্তি দেখি যখনই কেরাত শেষ করে তখনই সুরা এখলাস পড়ে যখনই কেরাত শেষ করে তখনই সুরা এখলাস পড়ে তো এটা কেমন কথা হলো আল্লাহর নবী বললেন ঠিক আছে তোমরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো যে কেন সে এই সুরা পড়ে ক্রাত তখন তারা বললো আপনি এটা কেন পড়েন সেই ব্যক্তি উত্তরে বলল যে সুরা এখলাসে রাহমানের গুণ রয়েছে সুরা এখলাসে আল্লাহর পরিচয় রয়েছে আর আমি এটা ভালোবাসি আল্লাহ রসুল বললেন ঠিক আছে আহ বেরু হোমরা তাকে বলে দাও যে ইন্মানই বহু যেহেতু সে সুরা এখলাসকে ভালোবাসে কাজে রান তাকে পড়ি আল্লাহর ভালোবাসার উদ্দেশ্যে তাহলে আল্লাহবাস আমরা পেয়ে যাব। একজন সাহাবি বললেন যে আমি সুরা এখলাস পড়া ভালোবাসি আল্লাহ রাসুল বললেন যে ইন্ হব্বা আদ খালাকাল নিশ্চয়ই তুমি যে সুরা এখলাস পড়তে ভালোবাসো এর বিনিময়ে আল্লাহ আল্লাহতালা তোমাকে জান্নাতে দিয়ে দিবেন। তুমি সুরা এখলাসের বিনিময়ে জান্নাতে চলে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী। আমরা সুরা এখলাসকে অনেক সময় ভুল সংশোধন হিসেবে ব্যবহার করে থাকি দেখা যায় যে কারো রাতে ভুল হয়ে গেছে তখন সে কেরাত শেষে সুরা এখলাস পড়ে অথচ তা ঠিক নয় সুরা শেষে সুরা এখলাস পড়ে কেরাত সংশোধন করতে হবে নবী বলেননি। যদি ভুল হয়ে যায় তাহলে আপনি অন্যত্রে চলে যান নিজে আবার চেষ্টা চেষ্টা করুন রুকুতে চলে যান সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন বিরতির পরেই আপনাদের সামনে আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব করবো আসসালাম রহমতুল্লাহ विश्वजहान परिचालनारे सुंदर एक विधान नए धंस जो अनिवार्य शेख सैफुद्दीन तुन् आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल्प्रे निर्वाचित कितब बुल माराम मीन आदिल्ला तिल्हाकाम यमे दर्शे हदीसर सुव्यवस्था कर सकल के जिवोन छुपुरेश उच्छेद्लम के राजत्व दिल्ञान दिलेन मनोनी मेनेन्ना जो मेरे ना उद्देश्य কিভাবে মমিন আল্লাহ দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদের যা যায় দান করুক ইবনা আব্বাস রাজি আল্লাহন বলেন একদা জিব্রাইল আলহিস রাসুল সাল্লা পাশে বসেছিলেন হঠাৎ একটি শব্দ তিনি আকাশ থেকে শুনতে পেলেন ফারা ফারা সাহু তিনি তার মাথাকে উপর দিকে করলেন উপর দিকে দরজা যে দরজাটা আজকে খোলা হয়েছে সেই দরজা দিয়ে একজন ফেরিস্তা অবতরণ হলেন লাম মিন কাবুল কাত্তম এই ফের আজকের পূর্বে তিনি আর কোনদিন এই পৃথিবীতে অবতারণ হননি তারপরে তিনি রাসুলকে সালাম দিলেন সালাম দিয়ে বললেন যে আবাইন আল্লাহর নবী আপনি দুইটি আলোর সুসংবাদ গ্রহণ করুন আপনি দুইটি আলোর সুসংবাদ গ্রহণ করুন লাম আপনার পূর্বে এই দুইটি আলো কোন দেওয়া হয়নি তার একটি হচ্ছে এবং সুরা বাকারার শেষ দুইটি আয়াত সুরা ফাতেহা অনেক গুণ সম্পূর্ণ একটি সুরা আর সুরা বাকারার শেষ দুইটি আয়াত মানুষের জন্য অনেক কল্যাণকর দুটি আয়াত মানুষ এই দুটি আয়াত পড়ে যে কোনো কল্যাণ গ্রহণ করতে পারে দুটি আয়াত পড়ে শয়তানকে ঠেকাতে পারে দুইটি আয়াত পড়ে রাতে ঘুমিয়ে গেলে সারা রাত নিরাপদে থাকতে পারে আবহারা রাজিয়া তালাহ বলেন রসুল সাল্লাসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি শয়তান তার নিকটে হতে পারবে না অবশ্য আমরা বোখারি মুসলিমের হাদিস হিসেবে এই বিবরণটা এইভাবে পেশ করতে পারি যেভাবে এসেছে যে আবহরের রাজিয়া আনহ একদা ওই রামাজানের মাসের জাকাত যা বের হয়েছে ফেতরা সেগুলির তিনি পাহারা দিচ্ছিলেন রাতে ঘুমিয়ে আছেন একজন চোর এসে সেই সম্পাদ গুলিকে ব্যাগে উঠাচ্ছে নিয়ে তাকে রাসুলের কাছে নিয়ে যাবেন তো সে অনুনয় বিনয় করে বলল যে আমার ছেলে মেয়ে আছে দরিদ্র মানুষ আমি আপনি আমাকে ধরে নিয়ে যান না ছেড়ে দেন তা আবহাওয়ারা রাজি আল্লাহ একটু দয়া করে নরম মানুষ ছেড়ে দিয়ে। সকালে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ আল্লাহ রসুল বলছেন কি খবর আবহরাইরা চোরের সাথে কিরূপ আচরণ করেছ এটা তো আবহরার কাছে অবাক আবহরাইরা না পৌঁছার আগেই তিনি জেনে নিয়েছেন আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন আবহরাইরারা যে আল্লাহ তাল বলছেন আল্লাহর নবী সে আমার কাছে তার ছেলেমেয়ের দারিদ্রতার কথা পেশ করেছে এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি আল্লাহর নবী বললেন ঠিক আছে আবহাওয়ারা ও আবার আসবে তা আবহাওয়ার রাজেলাহত বিশ্বাস করে নিলেন যে আসবে নিশ্চিত কেননা আল্লাহর নবী বলেছেন পরের দিন তিনি ঘুমিয়ে আছেন দেখছেন আবার সে চলে এসেছে আবার ওই জিনিস ব্যাগে ভর্তি শুরু করেছে তাকে ধরে নিয়েছেন ধরে নিয়ে এখন রাসুলের কাছে নিয়ে যাবেন সে আবার বলল আমি গরিব মানুষ আমার ছেলে মেয়ে আছে দয়া করে আপনি আমাকে ছেড়ে দেন তো আবহাওয়ার রাজুল্লাহ তুলন নরম মানুষ তাকে ছেড়ে দিয়েছেন সকালে আবহাওয়ার সাথে সাক্ষাৎ করতে আল্লাহ বলছেন আবহাওয়ার আল্লাহ রসুল বললেন দেখো সে আবার আসবে সে মিথ্যা বলেছে আবহাওয়ারা রাজি আল্লাহ বিশ্বাস করলেন নিশ্চিত ও আসবে তৃতীয় দিন তিনি দেখেন যে ঠিকই সে চলে এসেছে আবার সম্পদ ব্যাগে উঠাচ্ছে তিনি ধরে নিলেন ধরে নেওয়ার ছাড়বো না তোমাকে রাসুলের কাছে নিয়ে যাব। তখন সে ব্যক্তি বলল যে আপনি আমাকে ছেড়ে দেন আর আমি এখানে আসব না আর আপনাকে আমি একটা কথা শিখিয়ে দিই আপনি যদি এটা বলেন তাহলে শয়তান আপনার পাশে আসবে না তো এই শয়তান আয়াতুল কুর্সি আবু হরেরাকে শিখিয়ে দিল শয়তান বিদ্বে রাখে সকালে আবহরেরা রাজি আল্লাহ তাসুলের কাছে গেলেন আল্লাহ রসুল বলেন কি খবর বন্ধির আর আমি একটা কথা বলছি তুমি এটা মুখস্ত করো তুমি এটা বলিও সর তাহলে শয়তেন তোমার কাছে আসবে না তা আল্লাহ রসুল বললেন সোনম ও যা বলেছে ঠিক বলেছে তবে ও হলো মিথুক তুমি কি জানো তিন দিন যাবত তোমার কাছে কে আসছে আবু হাজার আল্লাহ রসুলো তা জানি না সে যে কে আল্লাহ রসুল বললেন সে হলো তোমার কাছে তিন দিন যাবত আসলো সে মিথুক তবে যা বলেছে তা ঠিক বলেছে হাদিস বুখারি মুসলিম। আমরা এখান থেকে পাচ্ছি আল্লাহ রসুল এটাকে অনুমোদন করে দিলেন যে আমরা যদি আয়াতুল কুরসি পড়ি রাতে তাহলে শয়তান আমাদের পাশে আসবে না এমনিতে আমরা জানি যে সলাতের পরে ফরজ সলাতের পরে যদি আমরা আয়াতুল কুরসি পড়ি তাহলে আমরা জান্নাত যাব ইনশাল্লাহ বাধা হচ্ছে মরণ আমরা যদি ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি পড়ি তাহলে আমরা জান্নাত যাব নিশ্চিত ইনশাআল্লাহ বাধা হচ্ছে মরণ অর্থাৎ মরলেই যাবো আয়াতুল কুরসির এত মর্যাদা দুই হাতের মধ্যে ফোঁক দিতেন এরপরে সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস পড়তেন পড়ার পরে তিনি তার দুই হাত দিয়ে তার শরীরকে মুছে নিতেন মুখ সহ যত পর্যন্ত সম্ভব একবার দুইবার তিনবার সম্মানিত দর্শক মণ্ডলী। আমাদের জন্য এটা গ্রহণীয় হবে যে যখনই আমরা বিছানে শুইতে যাব তখনই হাত জমা করে এক বর্ণনা এসেছে এই হালকা থুথু দেওয়াটা পরে এক বর্ণনা এসেছে আগে আমরা যখন বিছানে আশ্রয় নিব তখন এইভাবে হাত জমা করে এই সুরা তিনটি পড়ে হাতের উপরে হালকা থুথু দিব অবশ্য এক বর্ণনা এসেছে তেলাওয়ার আগে এক বর্ণনা এসেছে তেলাওয়তের পরে যেটা যেটাই আমাদের জন্য সহজ হয় আমরা এভাবে অভ্যাসী এটা আমাদের জন্য ভালো যে আমরা হাত জমা করে সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস পড়ার পরে হালকা এভাবে একটু থুথু দিয়ে মুখ থেকে আরম্ভ করে সামনের শরীরে যতদূর সম্ভব হাত বলিয়ে নিব একবার দুইবার তিনবার আল্লাহর নবী বলছেন এইভাবে যদি একটা মানুষ বিছানে ঘুমায়। তাহলে সারা নিরাপদে থাকবে ওক বা আমের রাজিয়া তালান বলেন রসুল সাল্লি আসাল্লাম আমি তার সাঁতে একদা আবুয়া এবং জহফা নামক দুই স্থানের মাঝামাঝিতে ছিলাম আমাদেরকে আকাশের মেঘ এবং গর্জন ছেয়ে নিল ঢেকে গেল আমরা একেবারে একটা বিপদের মধ্যে পড়ে গেলাম সংকটের মধ্যে পড়ে গেলাম রাসুল সাল্লাইসাল্লাম সুরা ফালাক এবং নাস পড়তে লাগলেন তিনি বললেন ওকবা তুমিও সুরা ফালাক এবং নাস পড়ো যে ব্যক্তি এই দুইটি সুরার মাধ্যমে আল্লাহর নিকটে আশ্রয় চাই সে ব্যক্তি আশ্রয় পাবে আর এই দুইটি ছাড়া আল্লাহর নিকটে আশ্রয় চাওয়ার মতো আর কিছু নেই এই দুইটির বিনিময়ে মানুষ আশ্রয় চাইতে পারে খোবাইব রাজি আল্লাহ বলেন আমরা একদা বসেছিলাম এক জায়গায় হঠাৎ করে আমরা রাসুলকে খুঁজার জন্য বের হলাম রাসুল কোন দিকে গেলেন খুঁজে পাই কি না ফা না আমরা একটা জায়গায় তাকে পেয়ে গেলাম তখন আল্লাহ নবী বললেন যে যখনই তুমি সকাল করবে আর যখনই তুমি সন্ধ্যা করবে তখনই সুরা ফালাক সুরা নাস আর সুরা এখলাস পড়ো সকালে এবং সন্ধ্যায় সুরা এখ্লাস সুরা ফালাক সুরা নাস পড়ো তোমরা এর মাধ্যমে কল্যাণ পেয়ে যাবে তোমরা এর মাধ্যমে ইহকাল এবং পরকালের কল্যাণ পেয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা সকালে সন্ধ্যায় সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস পড়ার অভ্যাসই হই এমনিতে আমরা ফজরের সলাতের পরে এবং মাগরেবের সলাতের পরে আয়াতুল কুরশি পড়ার পরে সুরা ফালাক সুরা এখলাস আর সুরা না আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তোমার অনেক দয়া তোমার দয়ার আশাধারী হয়ে বলছি তুমি আমাদেরকে কোরআন পড়ার সুযোগ দাও আমাদেরকে কোরআন বুঝার সুযোগ দাও তুমি আমাদেরকে কোরআন পড়ে তোমার এই বক্তব্য শুনে কোরআন মাজিদ পড়ার ব্যাপারে আগ্রহী করে তুলো তুমি সবকিছু পারো ইনাকালাকলে সে তুমি হচ্ছ সর্বশক্তিমান সর্বশক্তিমান হিসাবে তোমার দরবারে দাবি রেখে বলছি আল্লাহ তুমি আমাদের দাবি কবুল করো আমরা অন্তর থেকে বলছি আমাদের ভুল ত্রুটি যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো যারা আমরা অসুস্থ তুমি আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি কোরআন তেলের তৌফিক দান করো তোমার রাসুলির পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি শুভানা কাল্লাহমদেকা আশুল আস্তকালাইকুম আরহতুল जकत पाठातेन बैंकोटेउंट नंबर शून्य अई बेन जी बी बान्डो एल ओ उए डी तीन सुन्डो नई च्चार सुन्डो एक छुन्डोडुई चार एक नई दुई श्ट कोड्ड 30 00083 स्वेफ बियाइसी कोड्ड आइ बी ओव बी जी बी बाईश टाका पाठे आमधर इमेल कोरुन एड्मीन अडरेट �